আমর ইবনু দিনার ও উবায়দুল্লাহ ইবনু আবু ইয়াজিদ রহমাতুল্লাহ আলহী হতে বর্ণিত তারা বলেন নবী সাল্লাহ আল্লাহাল্লাম এর যুগে কাবাঘরের চারিপাশে কোনো প্রাচীর ছিল না লোকজন ঘরকে কেন্দ্র করে তার চারপাশে সালাত আদায় করত উমর রদিল্লাহ তু আল্লাহ্ন কাবার চতুর্পাশে প্রাচীর নির্মাণ করেন উবায়দুল্লাহ রহমতুল্লাহ আলহী বলেন এই প্রাচীর ছিল নিচু অতপর আবদুল্লাহ ইবনু জুবৈর রদিল্লাহ তু আল্লাহ তা নির্মাণ করেন